যে বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করে কোথাও আমি একটা গাছের পাতাও নড়াইতে পারি কোনো আলোড়ন সৃষ্টি করতে পারছি বলে আমার মনে হয় না আমরা ওই রকম বক্তা না আলোড়ন সৃষ্টি করার মতো। অথবা একবারে বিশ্বনন্দিত মুফা সের কোরআন বাংলাদেশের এই মুফাসের কোরআন না কেসের বিশ্বের মুফাসের কোরআন মুফাসের কোরআন হওয়া তো সহজ বিষয় না এই শব্দগুলোর আমরা অপব্যবহার করে এগুলোর একেবারে ধ্বংস করে দিছি মুফাসির শব্দটা বাংলাদেশে একেবারে নষ্ট করে ফেলছি সবাই আমরা এখন মুফাশির আল্লামা শব্দটা তো একেবারেই ধ্বংস করে দিছি এখন সবাই আল্লামা তারপরে সবাই মোফাশের কোরআন সবাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এই শব্দগুলো পরিবেশাগুলো এগুলা এক একটা গুরুত্বপূর্ণ পরিবেশ আছে এগুলা হইতে পারে দেশের মধ্যে দুইজন চারজন পাঁচজন তবে বাংলাদেশে এগুলো হওয়ার মতো আছে কিনা না ওইটাই আল্লাহ সুবান তালা ভালো জানেন কিন্তু এই শব্দগুলোকে আমরা যত্র তত্র সবার সাথে ব্যবহার করে এগুলার যে মর্যাদার সম্মান সেটাই ধ্বংস করে দিছি सम्मानित बाइरा बीधे बी प्रशंस रिया मानस के देखान सम्भवना बड़ कर सम्भवनाशी ए कारण महापीले को प्रभाव है ना কারণ আমাদের হয়ে গেছে আমরা নিজেরা এই ব্যবহার করে করে যত্রতত্র তত্র নিজেকে বড় করার চেষ্টা করি সাথে সাথে আমাদের এখলাস খলুসিয়ত নষ্ট হয়ে যায় আমার সম্মানিত বাই ও বোনেরা এতক্ষণ পর্যন্ত ওলামা একরাম অনেক সুন্দর সুন্দর বয়ান করেছেন এবং আমিও শুনেছি ওলামা এক রামের বয়ান এত সুন্দর আলোচনা বয়ান করেছেন আমরা যদি এই বয়ানগুলোই আমল করি এগুলোই আলহামদুলিল্লাহ আজকের এই তাফসিরুল কোরআন মাহপিলের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ এজন্য আমরা বেশি সময় ধরে দীর্ঘ সময় ধরে আলোচনা না করে অল্প কিছুক্ষণ অল্প সময়ে কোরআন এবং সুন্না থেকে দুই একটি কথাবার্তা আলোচনা করেই আজকের তাপসিরু কোরআন মাহফিলের সমাপ্তি করা হবে ইনশা আল্লাহ আমরা এই আলোচনার মাঝখানে কোন ধরনের অহেতুক কথাবার্তা অপ্রয়োজনীয় কথাবার্তা মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব হাসি ঠাট্টা তামাশা যেগুলো সচরাচর আমাদের দেশের ওয়াজ মাহফিলের ময়দানে চলে এবং অনেক ভাইয়েরা এগুলো শোনার জন্য আসে এরকম স্রোতও আছে। যে কিছু হাসি ঠাট্টা তামাশা করবে কিছু কৌতুক করবে কিছু কবিতা বলবে কিছু গান বলবে এরকম কিছু থাকবে ওয়াজ মাহফিলে এইগুলোকে কেন্দ্র করে ও কিছু কিছু ভাইয়েরা ওয়াজ মাহপিলে আসেন। এটা আলহামদুলিল্লাহ আজকের এই ওয়াজ মাহপিলের শ্রোতা যারা এরা ওই জাতীয় শ্রোতা নয় এটাই আমি বিশ্বাস করি যে আজকের ওয়াজ মাহপিলের শ্রোতা এরা আসলেই সঠিকভাবে কোরআন এবং সন্না শোনার জন্যই এসেছে এবং এরা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কথাগুলো আল্লাহ রসুল সাল্লু আলহিহি ওসাল্লামের কথাগুলো শোনার জন্যই এসেছে অন্য কোনো মাক্সাদ নিয়ে উদ্দেশ্য নিয়ে আশা করি আমাদের ভাই বোনেরা আসেন নাই